আবু মামান রাজিয়া তাল্লুতে তিনি বলেন আমি খাব ইবনু আরত রাজিয়াল্লাহ তাল্লাহকে জিজ্ঞেস করলাম নবী সাল্লাহ আলসালাম কি জুহর আসরের সালাতে কিরাত পড়তেন তিনি বললেন হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম আপনারা কি করে তার কিরাত বুঝতেন তিনি বললেন তার দাড়ির নাড়া চড়ায়